আলহামদুলিল্লাহ রবিলাম সম্মানিত দর্শক মন্ডলী আসসালামুমাত আমরা ধারাবাহিক আলোচনা শুনে আসছি এক সংক্রান্ত হাদিসগুলো গত পর্বে আমরা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 এবং এটার দিয়েত ওনাকে পেশ করা দরকার হয়ে পড়ে আর দিয়েত হচ্ছে অনেক হাই অ্যামাউন্ট প্রায় একশো উটের পরিমাণ দিতে হয় এখন এটা তো আমার পক্ষে দেওয়া মুশকিল আমি নির্বায় হয়ে রাসুল্লাহ সাল্লব কাছে আসলাম আমাকে বাইটির মাল থেকে সাহায্য করার জন্য এই বিষয়ে তাই তো রাসুল্লাহি সাল আলহি সাল্লাম আস আলহুফিহা ওনার কাছে আবেদন করলাম ফা ফকালা আকেম হাত্তা তা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 একশো উঠ করা চারটি কথা না খুব কম সংখ্যক লোকের পক্ষে সম্ভব সেটা তার জন্য জায়জ আছে এক নম্বর কারণগুলো এক ব্যক্তি এইরকম লোকের জন্য হাত পাতা দরখাস্ত করা যায় আছে দুই নম্বর হচ্ছে ওয়ার্জুলিন আসা বাত্তু এ হাতুন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 ভূমিকম্প হয়ে গেছে সব সারখার হয়ে গেছে সাইক্লোন হয়ে গেছে সব সমস্ত লন্ডভণ্ড হয়ে গেছে কিছুই নেই কি খেতা বালিশ ল্যাব তো সব কিছু নেই ওই সময় রিলিফের মাল গ্রহণ করা হাত পাতা সবার মতো জায়েজ হয়ে যায় সবার জন্য বলতে যার নেই ধনী মানুষেরও সব চলে গেছে ওয়াশে এভরিথিং এই সমস্ত লোকদের জন্য তখন হাত পাতা জায়েজ আছে প্রাকৃতিক দুর্যোগের শিকার যখন হয়ে যায় তার ওই মুহূর্তে ইনস্ট্যান্টলি টেম্পোরারিলি ওই সময়ের জন্য তার যদি প্রয়োজন বোধে হাত পাতা লাগে হাত পাতা আল্লাহ তালা জায়েজ করে দিয়েছে ইসলাম তো আসলে মানুষের জীবনকে দুর্বিশহ করে তোলার জন্য নয় ওদোর কারণে প্রয়োজনের কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ আলাও করে দিয়েছে আর তৃতীয় ব্যক্তি হচ্ছে আসাবাতু তৃতীয় ওই ব্যক্তি যেই ব্যক্তির এমন অভাব একবালা খাদ্য ঘরে নেই নিজে বা নিজের পরিবার পরিজন ছেলেমেয়েগুলো না খেয়ে মরার অবস্থা এই ব্যক্তির জন্য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 যে ব্যক্তি ভিক্ষা করবে তার কাছে যদি সার্টিফিকেট থাকে জন ব্যক্তির পক্ষ থেকে যে আমরা জানি সে না খেয়ে মরার অবস্থা তার জন্য ভিক্ষাবৃত্তি অ্যালাউড হলো তাহলে কি সুন্দর সাজেশন পাওয়া গেল হাজিসটিতে কীভাবে ভিক্ষাবৃত্তিকে বন্ধ করা যায় অতি সুন্দর একটা আইডিয়া এসেছে এবং হাজিসটি শহীদ মুসলিমে এসেছে তিন জন লোক তাকে সার্টিফিকেট দেবে তাকে অনুমতি দেবে যে সেই লোকটা ভিক্ষাবৃত্তি করতে পারে এছাড়া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 যারা ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে গ্রহণ করে সারা জীবন এইভাবেই তাদের লাইফ স্টাইল বেছে নিয়েছে তারা এই তরিকায় যা কিছু কামাই করে আর খায় সহ এটা তাদের জন্য অভিশাপ এটা তাদের জন্য আগুন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 আমরা সবাই মিলে সাহায্য করতে পারি তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আরাফাতের হালতে আছেন ওইখানে ওনাকে এক বেদুই ন এসে ওনার গায়ে উপরের অংশ যে চাদরটা ছিল ও চাদরটা ধরি একটা হ্যাঁ ক্যাট দিল দিয়ে সে তার একটা সুয়াল পেশ করল অর্থাৎ সে কিছু চেয়ে বসল কিছু কাছে হাত পাতল আমাকে কিছু দেন তিনি দেওয়ার অর্ডার করলেন তাকে দেওয়া হলো। আর ওই সময়ই আল্লাহ তালা কাছে থেকে নবী করিব সাল্লা সরকারের কাছে মেসেজ আসলো যে ভিক্ষাবৃত্তি এইরকমভাবে যারা সামর্থ্য আছে একান্ত প্রয়োজনে ঠেকে যায়নি তাদের জন্য জাহেজ নেই তখন নবী করিম সাল্লি সাল্লাম ফরমান দিলেন তিনি সাহাবেদের কাছে পেশ করলেন ইনাল ইনালিন ওয়ালা লেবী মির সাউন ইল্লা লেবি ফকরিন মুখ যে ব্যক্তির সামর্থ্য আছে একদম হতদরিদ্র নয় অথবা যে ব্যক্তির শক্তি আছে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 এই ব্যক্তি কেমতের দিন আল্লাহ তালার সঙ্গে যখন দেখা হবে তার চেহারার মধ্যে এরকম করে দাগ আছে খামসির দাগ আছে আঁচড়িয়ে নেওয়া গোস্ত উঠিয়ে নেওয়া এই সমস্ত তার চেহারার মধ্যে পাওয়া যাবে আর এটা হচ্ছে জাহান্নামের ময়লা আবর্জনা সে গলাধকরণ করছে রানুল হুমিন জাহান্নামিউকল অমান শাহ ফালিউক এখন দেখুক কে ভিক্ষা করবে ভিক্ষা কমাবে না ভিক্ষা বাড়াবে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 তারা আগুনের টুকরা বগল দাবা করে নিয়ে যায় আমার কাছ থেকে আগুনের টুকরা দাবা করে নিয়ে যায় আগুন নিয়ে যায় বলেন কেউ আগুন বগল দাবা করবে কত জঘন্য জিনিস ইসলামুৎসাহিত করেছে এত সতর্ক করেছে এরপরে মুসলমানদের মধ্যে ভিক্ষক মনে হয় বেশি আল্লাহ তালার কি পরীক্ষা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 সে যেন মনে রাখে সে আগুন নিয়ে এগুলো আমার কাছ থেকে বগল দাবা করে এই কথা শোনার পরে অমর আনহু বললেন দর্শক মন্ডলী আমরা একটা বিরতির দিকে এখন যাচ্ছি ইনশাআল্লাহ বিরতির পরে এই আলোচনা আমাদের অব্যাহত থাকবে আসসালাম দর্শক মন্ডলী ভিক্ষাবৃত্তি ইসলামে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত নিন্দিত এই বিষয় আমরা যে হাজির শুনে আসছিলাম সর্বশেষ হাজির হাফশি ইন জুনাদ পক্ষ থেকে বর্ণিত হয়েছে এবং হাজি শ্রী তিরমিজি এবং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 আমরা কি না মানা করে দেব রাসুল্লাহালামকে অমর আদালত আহ জিজ্ঞেস করলেন যারা এরকম পেশা গ্রহণ করেছে অথচ তাদের এত সিরিয়াস দরকার নেই তাদেরকে আপনি আগুন দেন কেন আগুন টানার না ভালো ছিল না তিনি বললেন কি করব আমার নেই না আল্লাহ আমার ফিতরাতের মধ্যে এমন ভাবে আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ চান মনে হয় যেন আমি না না মানা করিনা যেন এইটা চেয়ে তো আল্লাহতালা আমাকে এমন স্বভাব দিয়েছেন এমন নেইচার দিয়েছেন এমন ফিতরাত দিয়েছেন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 বা কতটুকুন মিনিমাম যদি কারো কাছে থাকে তাহলে সেই ব্যক্তির জন্য ভিক্ষাবৃত্তি হাত পাতা নাই তার কি একটা ক্রাইটেরিয়া ঠিক করে দেবেন বলে দেবেন যে এতটুকু থাকলে চাওয়া নাই এর নিচে থাকলে চাও তখন তিনি বললেন কদরুমা ইউ ইউ তার কাছে যদি লাঞ্চ এবং ডিনারের অ্যাবিলিটি থাকে তাহলে চাইবে না অর্থাৎ এক বেলা খাবার যদি থাকে আইদার দুপুরের খাবার আছে অথবা রাত্রের খাবার আছে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 আমি বনি আদমকে বসিয়েছি হাকিম হেজাম রাজি আল্লাহ আপনাদের মনে আছে আবার মনে করিয়ে দেই তিনি বলেছেন কওয়ালা রসুলি সাল আলি বাফুল্লা উপরের হাতটি নিচের হাতের থেকে উত্তম চাওয়ার হাত উত্তম নয় দেওয়ার হাতটা উত্তম আর হাবদা বিমান তাউল তুমি যদি দেওয়ার কাজ করতে হয় তাহলে সদাকা দান খরাত করার আগে নিজের পরিবারকে আগে দেখো ওদেরকে লুক আফটার করো তাদের প্রয়োজনটাকে মিনিমাম প্রয়োজন মিটারের পরে বাইরে দেওয়ার চেষ্টা করো তাহলে আমরা দান খরাত করি কিন্তু যদি কেউ নিজের ছেলে মেয়েকে শুধু সব দিয়ে দেয় অন্য মানুষকে এটা ঠিক হবে না এটা আরেকটি প্রিন্সিপাল দিয়েছেন তারপরে সব দিয়ে দেওয়া ইউ হল আর যে ব্যক্তি নিজের মান ইজত সম্মান নিয়ে বেঁচে থাকতে চায় হাত পাথে না আল্লাহলা তাকে স্বাবলম্বী করে দেবেন হেল্লা যে ব্যক্তি মানুষ মুখাফিকি হতে চায় না আল্লাহ তালা তাকে মুকাফিকহীন করে দেবেন আল্লাহ তালা তাকে স্বনির্ভর করে দেবেন আল্লাহ তালা আমাদের কাছে আরও কি চান আমরা যেন কাজ করি আমরা যেন নিজেদের রুজি রোজগার তালাশ করে নিজের হাতে পরিশ্রম করে হলেও নিজের রুজি নি নিজে করে। সে কথা আল্লাহ তালা আল মুলকের পনেরো নম্বর আয়াতে বলেছেন ফামসুফি মা নাকি বিহা ওয়াকুলু মির রেসকে তোমরা এই জমির মধ্যে বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি করো প্রান্তরে ঘুরে বেড়াও হাঁটাহাঁটি করো আর কোথায় রিজিক রাখা আসে জোগাড় করে নিয়ে আসোক সেটা খাও সুরা জুমাতে আল্লাহ বলে নামাজ শেষ হয়ে গেলে জুমার দিনে আমার রিজেক তালাশ করা দরকার হয় তালাশ করো জমিনে ছড়িয়ে পড়ো অফদা গুবিন ফজল্লা আল্লাহ তারা তোমাদের জন্য কোথায় রিজেক রেখেছেন সেটা চষে বেড়াও খুঁজে বের করো চাকরির কথা চাকরি করো ব্যবসা করো গায়ে খাটো যে তরিকায় তুমি তোমার রিজেক জোগাড় করতে পারো করো ইসলাম কর্মের দিকে মানুষে উৎসাহিত করেছে একজন কবি তার ভাষায়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 ফাকুল তু আল্লাফি আলী মানুষ বলে এত নিচের কাজ করো এত নিচের পেশা তোমার জন্য কেউ হয়তো মুচির কাজ করে কেউ হয়তো ধোপার কাজ করে কেউ হয়তো ডেইলি লেবারের কাজ করে যে কামলা দেয় রোজগার কেউ রিক্সা চালালায় তো এই পেশাকে লোকেরা ঘৃণা করে যে এত নিচু পেশার কাজ করো আমি বলি এই নিচু পেশার কাজের মধ্যে কোনো অসম্মান নেই অসম্মান হচ্ছে মানুষের কাছে হাত পাতা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 নিজে হাতে করবে খুঁজে বেড়াবে কোথায় রেজে গাছে চাকরি করে ব্যবসা করে কৃষি কাজ করে রিক্সা টেনে তার রেজেকে জোগাড় করবে তবে আল্লাহর প্রতি আওকাল করতে হবে আমরা যদি নবী করিম সাল্লাহ আলাইসালামের কাছ থেকে এই আমলগুলো করি তাহলে আমাদের জীবনেকে কত সুখ শান্তি দুনিয়াতেও আল্লাহ তালা দেবেন আখড়াতেও দেবেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই যে ভিক্ষাবৃত্তি থেকে ইসলাম যে নির্সাহিত করেছে সে হাজিরগুলো শুনলাম